আসসালামুকুমতারক আলহামদুলিল্লাহ রবিলামফিলমুরসলিনব মহমদ ওলিহি ওসহাবি আজমায় সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা ধারাবাহিকভাবে রেয়াদ সালেহীন কিতাব থেকে আলোচনা শুনে আসছি আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব বাবু বাবুদা সাহেব সফর বলছেন সফর অথবা অন্য কোনো কারণে কোনো ভাইকে যখন বিদায় দেওয়া হবে তখন বিদায় দেওয়ার মুহুর্তে তার জন্য দোয়া করা এবং তাকে ওসিওত করা কোনো ব্যক্তি যে কোনো সফর হতে পারে যখন সে সফরে বের হবে তখন তার জন্য করণীয় কী তার জন্য দোয়া করবো যে দোয়া আমরা থেকে আজকে জানবো যে কোন দোয়া মুসাফিরকে বিদায়ী করার সময় দেওয়া হয় এবং তার জন্য দোয়া করা এবং তাকে ওসিয়ত করা বিষয় এ বিষয়ে সুরে বাকার একশো তো আয়াত আল্লা তালা ইবাহিম ইব্রাহিম এবয়াকুব আলহিসালাম ইনারা ইনাদের মৃত্যুর সময় বা তার পূর্বে তার ছেলেদেরকে উনি ওসিয়ত করেছেন নির্দেশ দিচ্ছেন ইয়া বুন হে আমার ছেলেগুন ইন্স্তফা আলকুমুদ্দিন নিশ্চয় আল্লাহ তালা তোমাদের জন্য এই দিনটি চয়েস করেছে দিন ইসলাম আল্লাহ তালা তোমাদের জন্য পছন্দ করেছে ফালা তামু তুন ইল্লা ও আন্তু মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না هم كنتم شهداء اذ حضر یاقوب الموت تُمرا كي افستت چلے اذ حضر یاقوب الموت جخن یاقوب الرنی کوت موت اشه چلو جخن یاقوب علیه السلام ارکا چه موت ار شما جخن اشسه اذ قال لبنیه تخن تار چلے در کتنی ما تعبودون من بعدي امر پار تُمرا كار عبادت کر بے امر پار تُمرا كار عبادت كربي. তারা বলেছিল আমরা আপনার ইলাহ এবং আপনার পূর্বের বাপদাদার ইলা বাপদাদাকে ইব্রাহিম ইসমাইল ইসহাক এদের যে ইলাহ ছিল সেই এক আল্লাহর ইবাদত করবো আমরা সেই এক ইহ এবং এক মাবুদের আমরা ইবাদত করব। ওয়ানাহানুল্লাহ মুসলিমুন এবং আমরা তার জন্যই আত্মসমর্পণ করব। তার জন্যই আমরা আত্মসমর্পণ করব। তো এই আয়াতে আল্লাহতালা যে জিনিসটা আমাদেরকে বলছেছেন সেটা হলো যে ইব্রাহিম এবং ইয়াকুব আলী সালাম তার ছেলেদেরকে ওসিয়ত করেছেন যখন নাকি সে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে তো এটা মৃত্যুর পূর্বেও হতে পারে অথবা যখনই কোনো সফরে বের হব তখন পরিবারকে ওসিয়ত করা যে তোমরা এ বাদত বন্দি ভালোভাবে করবা দিনের উপর টিকে থাকবা সালা যেন তোমাদের কাজা না হয় এই ধরনের আল্লাহ নবীসাল্লাম আমাদের মাঝে একদিন খুদবা দেওয়ার জন্য উনি দাঁড়ালেন ফাহিদ আল্লাহ আল্লাহ তালামদু সানা বর্ণনা করলেন ও আসনা আলাইহি এবং ওনার لقد قلت للمساعدة و ذكرة للمساعدة و قلت للمساعدة ثم قال و قال أما بعد ألا يا أيها الناس إنما أنا بشر يوشك أن يأتي رسول ربي فأجيب لقد قلت للمساعدة إنما أنا بشر أما يجب منوش إنما أنا بشر أما يجب منوش আর আমি তার ডাকে সারা দিব তাহলে আল্লাহ নবী সালাম নিজেকে কি বললেন আনা বাছারুন আমি মানুষ মানুষ দুনিয়ায় আসে দুনিয়া থেকে চলে যাই আমিও দুনিয়ায় আসছি দুনিয়া থেকে চলে যাবো তাহলে উনি মানুষ মানুষ যেরকম প্রত্যেকের পিতা আদম ওনার পিতাও আদমআ পার্থক্য হলেই যে আল্লাহ ওনাকে পাঠান আর সাধারণ মানুষের প্রতি ওহি পাঠান না সুরে কাহাফের একশো দশ নম্বর আয়তালা এটা বলেছেন উল ইনামা আনা হে মোহাম্মদ আপনি তাদেরকে বলে দেন আনা বাসার উমিসুকুম আমি তোমাদের মতো মানুষ মাত্র আমার কাছে ওহি আসে তোমাদের কাছে আসে না বলছেন আমি তোমাদের মতো মানুষ আর যেহেতু মানুষের কাছে মালাকুল মৌত আসে যান কবস কজন আল্লাহর পক্ষতে ফেরেস্তা আসে আমার কাছে আসবে আমি অনুভব করছি ও চেরেই আমার কাছে আসবে ও আনা আর আমি তোমাঝের মাঝে দুটো জিনিস রেখে গেলাম দুটো মূল্যবান জিনিস রেখে গেলাম তার মধ্যে থেকে প্রথমটি হলো আল্লাহর কিতাব কোরআনে মজিৎ ফি হিল হুদা ওয়া নূর যেই কোরআনের মধ্যে আছে হেদায়েত এবং নূর হেদায়ত এবং নূর আছে ফখদু বি কিতাবিল্লাহি ওয়াস্তম সিকু বিহি তোমরা আল্লাহর কিতাবকে শক্ত করে ধরো ওয়াস্তম সিকুবিহি এবং সেটাকে খুব মজবুতভাবে ধরে থাকো আল্লাহর কিতাব ফাহাসা আল্লাহ কিতাবল্লাহ এবং উনি মানুষদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত রাখার জন্য মানুষদেরকে উদ্ভিদ করলো কোরআন পড়ো কোরআন শিখো কোরআনের উপর আমল করো এ বিষয়ে অনেক কথা বললেন অর গাভাফিহি এবং মানুষদেরকে উৎসাহিত করলেন যে কোরআন পড়তে হবে কোরআনের ব্যাখ্যা জানতে হবে কোরআনের উপর আমল করতে হবে কোরআনের এই ফজিলত এই ফজলত বর্ণনা করলেন সুম এরপর বললেন সেটা হলো আহলি বাইতি আমার বংশধর উদাকির বাইতি আমি তোমাদেরকে আমি তোমাদের আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছি আমার পরিবার সম্পর্কে আমি তোমাদের আল্লাহকে স্মরণ করে দিচ্ছি আমার পরিবার সম্পর্কে রওয়াহু মুসলিম এবং মুসলিম আদিসে বর্ণনা করেছেন সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আল্লাহ নবী সাসালাম উনি যখন দুনিয়ায় ছিলেন তখন মানুষ যে সমস্যায় পড়ত ওনার কাছে গিয়ে সমস্যার সমাধান নিতেন এবং উনি একসময় আশঙ্কাও করেছেন যে মাই আইসমিনা ইতলাফান আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমরা অনেক বাধাগ্রস্ত হবে তোমাদের মাঝে অনেক এখতলাফ হবে বিরোধ হবে তিনি বলেছিলেন যে সেই মুহূর্তে তোমরা কি করো আলম্বি সন্নতি ওয় সুনাতুল খোলাফায় রাশিদ্দিন রাশিদিন সেই সমস্ত সংকট থেকে বের হওয়ার জন্য আমার সুননুদ এবং খোলাফায় রাশিদিন সুনুদকে তোমরা শক্ত করে ধরো সেটা একটি হাদিস আর এই হাদিসে উনি বলছেন যে আমি যে তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম একটি হলো আল্লাহর কিতাব যার ভিতর হেদায়ত আছে আরেকটি হলো আহলে বাইত অন্য আরেকটি রয়েতে আছে তিনি বলছেন মূল আজকে আমরা আসল জিনিস না ধরে কোরআনের সাথে সম্পর্ক না ধরে হাদিস সম্পর্কে কোন জ্ঞান অর্জন না করে আমরা মানুষের পিছিয়ে চলা শুরু করেছি মানুষ যেদিক নিয়ে যাচ্ছে আমরা সেদিকে যাচ্ছি মানুষ যেদিকে নিয়ে যাচ্ছে আমরা সেদিকে চলে যাচ্ছি আসলে যে আমলটা করছি সেটা করার হাদিসে আছে কি না এটা যাচাই করার মতো ক্ষমতা আমাদের নেই তো আল্লাহ নবী বললেন যে আমি তোমাদের মাঝে কোরআন রেখে গেলাম আর আহলে বঈদ আহলে বাঈদ এরা কারা যে বিষয়ে আল্লাহ নবী বলছেন যাদের উপর সাদাকা হারাম। যাদের উপর সাদাকা হারাম সেটা হলো আলে বঈদ আলে আলী আলী রাজগুত্র আলে জাফর আল কয়েকটা উনি বলেছেন তার ভিতরে হাসান হুসাইন ফাতেমা আলী রাজিয়াল এবং আরো এনাদের থেকে যেগুলি পরবর্তীতে নসল আসে তারা আহলে বাইত তো আহলে বাইদদের উপর সদকা হারাম ঠিক আছে আহলে বাইদদের বিশেষ ফজিলত আছে কিন্তু তার অর্থ এটা নয় যে আহেলুল বাইদদেরকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করা যে সীমালঙ্ঘন করা এটা ঠিক নয় সীমালঙ্ঘন করা এটা ঠিক নয় আবু সালেমান মালিক বিন আল হওয়ারিস রাজিয়াল্লাহ তালা তিনি বলেন আমরা রসুল সাহায্যের নিকটে আসলামুব সমবয়সী যুবক ছিলাম অবস্থা কতদিন দূর থেকে আসছে ওনার কাছে থাকার জন্য এলএম শেখার জন্য জ্ঞান শেখার জন্য ছিলেন ২০ দিন ওনার কাছে ছিলেন রসুলাম রাহিমান রাফি কান এবং রসুল সাহায্য ছিলেন অতিশয় দয়াবান রসুল সাল্লাম অত্যন্ত দয়ালু এবং কোমল মনের অধিকারী লোক ফজানা আন্না ইশতাক আহলানা তো তিনি ধারণা করলেন যে হয়তোবা আমরা আমাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার হয়তো আমরা চাচ্ছি পরিবার ছেড়ে আসছে অনুদিন থেকে হয়তো উনি বলছেন যে আমরা হয়তো আমাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার যে আমরা রাগবত রাখছি আমরা আশা রাখছি এটা এবং অনুমান করছেন ফা সাহানা আমারাকিন আহরিনা তো একদিন তিনি আমাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমাদের পরিবারের কাদেরকে তোমরা রেখে আসছো তোমাদের পরিবারের কারা কারা আছে ফ আকবর নাহ আমরা ওনাকে বললাম যে আমরা মা বাপ ভাই বেড়াদার যার যেরকম আছে সে কথা আমরা তাদেরকে বললাম ফাকাল তিনি বলেন ইর জেও এলা আহ তোমরা তোমাদের পরিবারের কাছে যাও যে সাক্ষাৎ করে আসো ফিম ও ফিহিম তোমরা সেখানেই তাদের সাথে অবস্থান করো ও আল্লিমু হুম এবং তাদেরকে দিনের শিক্ষা দাও যে শিক্ষা তুমি এখানে গ্রহণ করলা এই শিক্ষা তোমার পরিবারের লোকজনকে যেয়ে দাও ও মুরু হুম এবং তাদেরকে সলাতের নির্দেশ দাও নামাজ পড়ার জন্য হুকুম দাও ও সল্লু সলাত ফি হেই না কাদা এবং তুমি এই সময়ে নামাজ পড়বা এই সময় সলাচ দায় করবা এই সময় এই সময় উনি সব বলে দেন যে এই সময় তুমি সলাচদাই করবা অসল্লু কাদাফি ফি না কাদা এই সলাৎ এই সময় পড়বা ফজর পড়বা এই সময় জহর পড়বা এই সময় আসর পরবা এই সময় এক একটা সলাাতের সময় উনি বলে দিলেন এবং বলেন যখন সলাতের সময় হবে নামাজের সময় যখন হবে তখন তোমাদের মধ্য থেকে একজন আজান দিবে আর তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি বয়সে বড় সে ইমামতি করবে সে হাদিস শ্রোতা ও দর্শক আমরা মুসাফিরের বিদায় মুহূর্তে তাদের কাছ থেকে তাদের জন্য দোয়া করা এবং তাদেরকে কিছু ওসিহত করা সংক্রান্ত অধ্যায় আমরা আলোচনা শুনে আসছিলাম এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আমাদের সামনে উপস্থিত হবে ইনশাল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 মনকে কন্ট্রোল করতে হবে করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কা रक्षा देखा सवार ओपर रक्षा कारी बुधवार सन्ध्या साढ़े छ्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी الحمد لله والصلاة والسلام على رسول الله شمع نتو سروطا و دوشق موندولي ابو سليمان مالك بن الحوائرس رضي الله تعالى نتيني بولين عمر رسول صلى الله عليه وسلم نکوت اشلام ونحن شبابت متقاربون شمع بوشيك جوبو كمنا چلم فاقمنا عنده عشرين ليلة عمر اونا قاسي بيش অবস্থা কতদিন দূর থেকে আসছে ওনার কাছে থাকার জন্য এলেম শেখার জন্য জ্ঞান শেখার জন্য কতদিন ছিলেন বিশ দিন ওনার কাছে ছিলেন ওখান রসুলাম রাহিমান রাফি কান এবং রসুলাম ছিলেন অতিশয় দয়াবান রসুলাম অত্যন্ত দয়ালু এবং কোমল মনের অধিকারী লোক ফাজন্না আন্না ইশতাক আহলানা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 আমরা ওনাকে বললাম যে আমরা মা বাপ ভাই বেড়াদার যার যেরকম আছে সে কথা আমরা তাদেরকে বললাম ফকাল তিনি বলেন ইরজেও ইলা আহলি তোমরা তোমাদের পরিবারের কাছে যাও যে সাক্ষাৎ করে আসো ফিম ও ফিহিম তোমরা সেখানেই তাদের সাথে অবস্থান করো ও আলিমু হুম এবং তাদেরকে দিনের শিক্ষা দাও যে শিক্ষা তুমি এখানে গ্রহণ করলা এই শিক্ষা তোমার পরিবারের লোকজনকে যেয়ে আবার তোমরা দাও অমুরু হুম এবং তাদেরকে সলাতেের নির্দেশ দাও নামাজ পড়ার জন্য হুকুম দাও ওয়াসলু সলাতা এবং তুমি এই সময় নামাজ পড়বা এই সময় সলাচ করবা এই সময় এই সময় উনি সব বলে এই সময় তুমি এই সময় পড়বা ফজর পড়বা এই সময় জহর পড়বা এই সময় আসর পরবা এই সময় এক একটা সময় উনি বলে দিলেন এবং বলেন যখন সলাতের সময় হবে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 আব্দুল্লাহ বিন অমর তিনি বলেন যে আবদুল্লাহ বিন অমর আল্লাহমা তিনি যখন কোন ব্যক্তিকে সফর করতে দেখতেন আবদুল্লা বিন যখন কোন ব্যক্তিকে দেখত যে সফর করবে তাকে বলতেন যে উদুনু মিন্নি আমার কাছে আসো হাত্তা উ আদে আকা কামাকানা আমি তোমাকে ওইভাবে বিদায় দিচ্ছি যেভাবে আল্লাহ নব্বাসালাম আমাকে সফরে বিদায় দিচ্ছিলেন এবং তিনি বললেন ওয়া আমান ওয়া আমালিক আপনার দিন আপনার আমানত আপনার আমলের শেষ অবস্থা আপনার শেষ আমলটি আল্লাহর সুফুর করে দিলাম আল্লাহর সুফুত করে দিলাম তো এই দোয়াটি সুন্নত যে কোনো ব্যক্তিকে বিদায় দিতে হবে এই দোয়া পড়ে আস্তাউদিল্লাহ دینک ওয়া আমানতাকা ওয়া খাওয়াতিমা আমালিক ফি আমানিল্লাহ বলে البدايه দাও ঠিক না এই শব্দ হাদিসে পাওয়া যায় না যার জন্য ফি আমানিল্লাহ না বলে বলতে হবে আস্তাউদিল্লাহ دینক এই দোয়াটি পড়তে হবে রাওয়াহ তিরমিজি ইমাম তিরমিজি হাদিসে বর্ণনা করেছেন রসুল্লা সাহা তিনি যখন কোন সৈনিক যখন তুমি বিদায় দিতেন যুদ্ধের জন্য কোন সৈনিক যখন তিনি আল্লাহ তাহলে তিনি বলেন যে একজন ব্যক্তি আসলো নবী করিম নিকটে এবং এসে বলল ইয়সুল আল্লাহ আল্লাহ রসুল এনি উরিদু সাফার্ন আমি সফর করতে চাই আমি সফর করতে চাই তিনি আমাকে কিছু সামান দিন সফরে কিছু কি দেন সামান আমাকে সফরের জন্য কিছু জিনিস দেন ফা কাল তিনি বললেন্লাহ তাকোয়া তিনি দোয়া দিলেন সফরের জন্য সফরে কি দিলেন দোয়া দিলেন এবং তাকে দোয়া দিলেন জৌবাদ আল্লাহু তাকোয়া আল্লাহ তোর তাকোয়াকে বৃদ্ধি করে দেখ কাল আজিদিনী সাহাবি বলছেন আমাকে আরও দেন কয়ালা গফা রা দাম বা আল্লাহ তোমার গুণাকে ক্ষমা করে দেখ কয়ালা জি দিন আরও দেন কয়লা তিনি বললেন তুমি যেখানেই থাকো মঙ্গল যেন তোমার জন্য আল্লাপাক মঙ্গলের পথ যেন তোমাকে সহজ করে দেয় তো এই ধরনের দোয়া যে মুসাফির হবে বা সফর করবে তাকে এইভাবে দোয়া দিয়ে বিদায় করে দেওয়া সুন্নত এবং সেই ক্ষেত্রে এগুলি দোয়া আমরা পড়তে পারি باب الاستخاره والمشوره استিখারা এবঙ্গ পরামর্শ করার অধ্যায় قال تعالى الله تعالی বলছেন وشاوروهم في الأمر হে নবী রাসুল আল্লাহ আপনি তাদের সাথে পরামর্শ করুন في الأمر তাদের معاملاتের বিষয়ে আপনি তাদের সাথে পরামর্শ করুন সূরা আলে ইমরান 159 আল্লা তালা আরো বলছেন ও আমরা তাদের কাজকর্ম সুরা বাইনা তাদের মাঝে পরামর্শ ভিত্তিক হবে মুসলমানদের কার্যকলাপ কেমন হওয়া উচিত পরস্পর পরামর্শ করে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়া উচিত সুরা সুরা আটত্রিশ নম্বর আয়াত ইস্তেখারা সম্পর্কে যে হাদিসটি আছে অত্যন্ত মূল্যবান হাদিস আপনার একটু মনোর সহকারে শুনুন আমাদেরকে শিক্ষা দিতেন ইস্তে ইস্তেখারা করা আমাদেরকে শিক্ষা দিতেন ফিল কুল্লিহা সব বিষয়ে কাসুরত মিনাল কোরআন যেরকম উনি কোরআনের কোন সুরত আমাদেরকে শিখাতেন শুরুয় শেখাতেন সেইভাবে উনি আমাদেরকে এস্তেখারা শেখাতেন এসতেখারা বলতে যে কোনো কাজ করার সময় আল্লাহর কাছে পরামর্শ চাওয়া এটার নাম হলো এসতেখারা কোনো ব্যবসা করতে চাই আল্লাহর কাছে পরামর্শ পাওয়া বিবাহ করতে চাই আল্লাহর কাছে পরামর্শ করা হ্যাঁ কোনো চাকরিতে ঢুকতে চাই আল্লাহর কাছে পরামর্শ চাওয়া পরামর্শ কি আয় আল্লাহ আমি যে এই বিবাহ অথবা এই ব্যবসা অথবা এই কাজ আমি যে করতে যাচ্ছি এটা আমার জন্য মঙ্গল কি অমঙ্গল এটা আমি জানি না তুমি ভালো জানো তো আমার জন্য যদি মঙ্গল হয় আল্লাহ তুমি এটাকে সহজ করে দাও আর যদি অমঙ্গল হয় তাহলে আল্লাহ তালা ওই কাজ থেকে আমাকে দূরে সরিয়ে দিবে তো এ বিষয়ে আনহু তিনি বলছেন আল্লাহ নবু ছাম আমাদেরকে ইস্তেখার আর সলা শিখাতেন যেমন নাকি কোরআনের সুরা শিখাতেন তিনি বললেন ইদা হাম্মা আহাদু কুম্বিল আমর যখন তোমরা কোনো কাজের ইচ্ছা করবে যখন তোমরা কোনো কাজের ইচ্ছা করবে فليرك ركعتين تكون তুমি যেন দুই রাকাত সালাত আদায় করো গায়র আল faidা ফরজ ছাড়া ফরজ সালাত ছাড়া দুই রাকাত নামাজ পড়বে সালাত আদায় করবে ثم ليقول এরপর এই اللهم انني استخيرك بعلمك واستقدرك بقدرتك واسئلك من فضلك العظيم فانك تقدر ولا اقدر وتعلم ولا اعلم وانت علام الغيوب. اللهم ان كنت تعلم ان هذا الامر خير ومعاشي وعاقبة أمري أو قال عاجل أمري وآجله فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري أو قال عاجل أمري وآجله فاصرفه عني واصرفني عنه واقدر لي الخير حيث كان ثم أرضني به وقال ويسمى حاجته رواه البخاري ইমাম বুখারি রহমতুল্লাহ আলী হাদিসটি বর্ণনা করেছেন তো এই দোয়াটি হল ইস্তেখার আর দোয়া দুই রকাত সলাচ আদায় করার পর নবর সলাচ আদায় করার পর এই দোয়াটি পড়তে হবে যার সংক্ষিপ্ত অর্থ হল আয়াল্লাহ আমি আপনার এলিমের ওসিলায় আপনার কাছে মঙ্গল চাচ্ছি ওয়াস তাকদির কুদরতিকা আপনার কুদুরতের ওসিলায় আমি শক্তি চাচ্ছি ওয়াস আলু কামিন ফদিম এবং আপনার বড় মহান অনুগ্রহ আমি কামনা করছি কা তাকদিরওয়ালা আকদির আপনি শক্তিশালী আমি শক্তিশালী নয় আপনি জানেন আমি জানিনা আপনি ভবিষ্যৎ খবর রাখেন আল্লাহ এই কাজ এখানে নাম নিতে হবে এই কাজের হা দোকান হি তিজারা বাংলাও বলতে পারেন যে এই ব্যবসা অথবা এই এই স্ত্রী অথবা যে কোনো কাজ শুরু করতে এটা নাম নিয়ে বলতে হবে এটা যদি খায়রুল্লি ফি দিন আসি ওয়া আমার দিন আমার রোজগার এবং আমার আখিরাতের বিষয়ে আমার দুনিয়া ও আখেরাতের বিষয়ে যদি মঙ্গল হয় আল্লাহ তুমি এটাকে আমার জন্য সহজ করে দাও এটা করার তৌফিক দাও এবং সহজ করে দাও আর এটা যদি আমার দিন এবং আমার রোজগার এবং আমার দুনিয়া ও আখেরাতের জন্য যদি এই কাজটি আমার জন্য অমঙ্গল হয় তাহলে আল্লাহ তুমি আমাকে এই কাজ থেকে দূরে রাখো তো এই সুন্দর দোয়া এটা একটি সুন্নতি কাজ আমরা যে কোনো বাড়ি গাড়ি নারী যাই কিছু করতে চাই না কেন এইভাবে দুই রাখার নফল নামাজ পড়ে এই দোয়াটি পরে আল্লাহর কাছে ইস্তেখারা করা এটা সন্ন্যত এর রেজাল্ট যেটা আসবে সেটা মঙ্গল হবে ইনশাল্লাহ তবে এর রেজাল্টের জন্য অনেকে বলে যে স্বপ্নে দেখবে তা না এই দোয়া করার পর যদি আল্লাহ আমার জন্য মঙ্গল থাকে তাহলে ওই কাজটা অটোমেটিক আমার জন্য সহজ হয়ে যাবে সোমবার শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা রেয়াদ সালহীন থেকে আমরা ইস্তেখারা বিষয়ে আলোচনা শুনে আসছিলাম তো আজকের মতো আলোচনা এখানেই পরবর্তী আলোচনা শোনার আহ্বান রেখে আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি ওয়াকানা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামাইকুম ও রহমতুল্লা বাক सम्पद नीच टीभि जक दान अर्थ पाठातेन बैंकोट आठचल्लिस बार्मिंग नंबर शून्य बारे इमेल कर समाधान যাদের যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান আমি মোহাম্মদ বদরুদ্দ জানাদি শাসন শিখতে क्यों तर इसलम खाँटी प्रतिनिधि बना जाए खोलाफा राशे दिन प्रति रविवार मंगलवार और बृहस्पतिवार सन्ध्या छटाय सम्प्रचार दोपुर दे